সাইব ইবনু ইয়াজিদ আলান হতে বর্ণিত তিনি বলেন নাবিজ সাল্লাহ আলাইসাল্লাম আবুবাকর রাজিয়াল তালাহু এবং উমর রদিয়াল্লাহ তালাহ এর সময় জুমার দিন ইমাম যখন মেম্বরের উপর তখন প্রথম আজান দেওয়া হতো পরে যখন উসমান রজি আল্লাহ খলিফা হলেন এবং লোকসংখ্যা বৃদ্ধি পেল তখন তিনি জাওরাহ হতে তৃতীয় আজান বৃদ্ধি করেন এবং আবদুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লা আলাহি বলেন জাওরাহ হল मदिनार अदूरे बजारे स्थान